আব্দুল্লাহ ইবনু আব্বাস রাজিয়াল্লাতালন হতে বর্ণিত তিনি বলেন আমি একটা মাদি গাধার উপর সওয়ার হয়ে এলাম তখন আমি ছিলাম সাবালক হবার নিকটবর্তী আল্লাহ রসুল সাল্লা আলা সাল্লাম সামনে দেয়াল ব্যতীত অন্য কিছুকে সূত্র বানিয়ে মিনায় লোকদের নিয়ে সালাত আদায় করছিলেন কাতারের কিছু অংশ অতিক্রম করে আমি সওয়ারি হতে অবতরণ করলাম গাধাটিকে চড়াতে দিয়ে আমি কাতারে সামিল হয়ে গেলাম আমাকে কেউই এ কাজে বাধা দেয়নি